ষোলো নম্বর আলোচনায় ছিলাম যেখানে আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা কি মনে করে নিয়েছ তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে অথচ আল্লাহ জেনে নেবেন না তোমাদের মধ্য থেকে কারা জিহাদ করেছে এবং আল্লাহ রাসুল এবং মুমিনদের ছাড়া অন্য কাউকে তাদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ আল্লাহর জিহাদ করা ছাড়া কারো ইমানের দাবি আল্লাহ গ্রহণ করবেন না আমি এমনই সমর্থক আরো তোমরা কি মনে করে নিয়েছ যে তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করতে পারবে অথচ আল্লাহ জেনে নেবেন না যে তোমাদের মধ্য থেকে পথে এবং জিহাদের উপর অটক থাকলো এটা তোমরা জান্না চলে যাবে এটা কি তোমরা ধারণা করে নিয়েছো। আল্লাহ এই প্রশ্নের মাধ্যমে এটা নাকচ করে দেন জাননাতে পৌঁছার জন্য ইমানের দাবি করার পর আল্লাহর প্রতি জিহাদ করতে হবে এবং জিহাদের উপর অপক থাকতে হবে আর জিহাদটা হল শুধুমাত্র আল্লাহ কালিমাকে সর্বোচ্চ আসনে করার জন্য আমি এর আগে একটি হাদিস বলতে শুরু করেছিলাম যে হাসরের ময়দানে আল্লাহান একদল আলেম একদল দানসিল এবং একদল মুজাহিদদেরকে জিজ্ঞাসাবাদ করবেন করবেন আমি তোমাদেরকে এই ধরনের সে আমার জন্য তোমরা কি করেছ কি করেছ তখন তারা বলবে যে আমরা তো এলিম অর্জন করার পর লোকদেরকে এইভাবে দিনের পথে দেখেছিলাম দিনের এইভাবে শিক্ষা দিয়েছিলাম এইভাবে তাদের যত কিছু করেছে সবগুলোর বর্ণনা তারা দেবে এবং ব্যবহার করেছিলে এই জন্য লোকজন যেন তোমাদেরকে আলিম বলে আলিম বলে তোমাদেরকে যেন লোকজন সম্মান মর্যাদা দেয় এই জন্য তোমরা তোমাদের এলিমটাকে ব্যবহার করেছো আর দুনিয়ায় লোকজন তোমাদের কি মর্যাদা দিয়েছে নিক্ষেপ করার জন্য এরপর একদল দান আল্লাহ প্রশ্ন করবেন তোমাদেরকে এই পরিমাণে এই আমি প্রাচুর্য সম্পদ দিয়েছিলাম আমার জন্য তুমি কি করেছো দেখুন সে তার সব হিসাব দিতে শুরু করবে যে তোমার জন্য তোমার দিনের পথে তোমার বান্দাদের পথে আমি খরচ করেছিলাম আল্লাহ বলেন তুমি করেছি লোকজন যেন তোমাকে দানশীল বলে সেই দানশীল হিসাবে তুমি সুখ্যাতি পাওয়ার জন্য এটা করেছিলে আর দুনিয়ার মানুষ তোমাকে এই খ্যাতি দিয়েছে তুমি এটা পেয়ে গেছো আমার কাছে পাওনা কিছু নাই তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে একদম তুমি আমার জন্য কি করেছো। তখন তার জিহাদের সেই বীরুত্বপূর্ণ সেই কীর্তি সে আল্লাহর সামনে বর্ণনা করবে অনেকে হয়তো এই জেহাদ করতে গিয়ে হয়তো জীবন দিয়ে দিয়েছে তার এই সকল সকল আল্লাহর কাছে বর্ণনা করবে আল্লাহ বলবেন। তুমি তুমি মিথ্যা করেছিলে যেন তোমাকে সাহসী বলে ধীর বলে তোমার বীরত্ব প্রদর্শনের জন্য তোমার বাহাদুরি প্রদর্শনের জন্য তুমি এসব করেছিলে আমার কাছে পাওনা তোমার কিছু নাই তাকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে আল্লাহর পথে জিহাদ শুধুমাত্র ওই জিহাদিহ জিহাদের উদ্দেশ্য হবে আল্লাহ এখানে গান মাল কুর্বানি করার বিনিময় দুনিয়ায় কিছু পেলো কিনা এটা কখনো কোনো মুমিনের আশা থাকবে না চিন্তা থাকবে না এই ভাবনাই তার থাকবে না করেছেন। তাকে যদি সেনাপতির দায়িত্ব তার ইমান আকিদাকে অফুট আল্লাহর আল্লাহদ্দিনের বিজয়ের জন্য যান বাজি রেখে যুক্ত করে করে তাকে যদি একেবারে পিছনের কাতারে সাধারণ সৈনিক বানিয়ে দেওয়া হয় সেনাপতি থেকে একেবারে সাধারণ সৈনিক সে আগের মতোই কোনো পরিবর্তন নেই তার গান বাজি রেখে একইভাবে সে জিহাদ করতে থাকে সে যদি কারো জন্য বা তার জন্য কোনো ধরনের সুপারিশ করে তার সুপারিশ গ্রহণ করা হয় না সে যদি কোনো পরামর্শ দেয় তার পরামর্শ প্রত্যাখ্যান করা হয় তথাপিও তার কোনো পরিবর্তন হয় না সে একই অবস্থায় তার জিহাদের ময়দানে অটল থাকে সেই হল প্রকৃতপক্ষে মমিন আমরা যদি একটু চিন্তা করি যে আমরা একটা বড় ধরনের ভ্রান্তির মধ্যে আছি অনেক সময় অনেক কিছু পরামর্শ দেই পরামর্শ দেওয়ার পর অপেক্ষা করি যে দেখি সিদ্ধান্তটা আমার পরামর্শ অনুযায়ী আসে কিনা আর নিজে নিজে খুব উৎফুল্ল থাকি যে কেউ বুঝলো না আমি বুঝতে পারলাম এত সুন্দর একটা পরামর্শ দিলাম দেরি হচ্ছে আর যখন এই তার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত আসে না তখন মনক্ষুণ্ণ হয় আর তার এটা শোনানা পরামর্শ গ্রহণ না করার কারণে যদি যদি কোন ধরনের সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত হয় এর দ্বারা যদি কোন বিপদ মসিবত নেমে আসে তখন সে সমালোচনা করতে থাকে আর অন্যদের কাছে বর্ণনা করতে থাকে আমি তো এর বিপক্ষে কারো মধ্যে যদি এমন ধারণা থাকে বুঝতে হবে তার ঘাড়ে শয়তান সো আর হয়েছে বলেই তার মধ্যে ই অহংকার পয়দা করে দিয়েছে যে আমার মতো যোগ্য তার কেউ নাই এটা ইমানের আপিদার পরিপন্থী কাজ কোনো কাজ যদি পরামর্শের ভিত্তিতে হয় সেই পরামর্শের ভিত্তিতে কাজ হওয়ার পর তার রিজাল্ট পক্ষেও আসতে পারে বিপক্ষেও যেতে পারে সেটা আল্লাহর ইচ্ছা রিজাল্ট কোনো বান্দার অধিকারে নাই তার ফলাফল কোনো বান্দার নিয়ন্ত্রণে নাই সেটা করতে পারে না সেটা আল্লাহর কাছে আল্লাহ যুগে নবী আলাইহিমুস পাঠিয়েছেন। নবীরা তাদের নবতের দায়িত্ব রেখালতের দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন অক্লান্ত করে অক্লান্ত ভাবে তারা পরিশ্রম করেছেন কিন্তু তাদের দাওয়াতে সারা দেয়নি অসংখ্য মানুষ অল্প সংখ্যক কারো দাওয়াতে সারা দিয়েছে জন দুইজন তিনজন পাঁচজন অল্প সংখ্যক মানুষ সারা দিয়েছে নবীর অধিকাংশের দিন বিজয় হয়নি তাই বলে কেউ বলতে পারে না যে নবী ব্যর্থ হয়ে গেছেন যদি বলে তাহলে সে আকিদাগত ভাবে সে ভ্রান্ত পদভ্রষ্ট্রষ্ট কারণ সকল নবীগণ তাদের দায়িত্ব আল্লাহ যা দিয়েছিলেন তারা পরিপূর্ণভাবে হক আত সহকারে আদায় করে গেছেন কারো বিজয় সাধন করেছেন কারো দ্বারা করেন নাই আলহ্লামের কাছেগন যে বায়াত নিয়েছিলেন সেই বায়াতের মধ্যে এই কথাটা হচ্ছিল ও নাক আও নাকুলা আও নাফুমা আলাল হক আইনা মা কুননা ফালা নাকাফু বিল্লাহি লাহু মাতালাইব আমরা যেখানেই থাকি না কেন হক কথা বলবো এবং হকের উপর প্রতিষ্ঠিত থাকবো এবং আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না যদি কেউ কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করে নিজের আকিদাকে একটু কাকছাপ করতে চায়। নিজের আমলকে কিছু কাকছাপ করতে চায়, বুঝতে হবে সে পরাজিত তার আকিদার আসলে সঠিক সহি হয়নি তার আমল তো কোনো সঠিকভাবে বিশুদ্ধ হয়নি কারণ সে মনে করতেছে তাহলে আমি ভুল করেছি আমার আকিদার ঠিক না তার সবকিছু খলত মলত হয়ে গেছে এটা নেফাকের মুনাফিকের একটা বৈশিষ্ট্য মুমিন সর্বাবস্থায় থাকে অটল তার আঁকিদার উপর সে অটল থাকবে কে কি বললো তার মাথায় কখন চিন্তা থাকবে না সে শুধু চিন্তা একটা করবে আমার কাজটা না। তার চিন্তা শুধু একটা থাকবে যে আমার কাজটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশনা অনুযায়ী সঠিক না। আমার এই আঁকিদা বিশ্বাস যতটুকু আমি পোষণ করি সে আকিদা বিশ্বাস আল্লাহ নবী সালা যদি এখান থেকে চুল পরিমাণ জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে সারা দুনিয়ার মানুষও যদি এই জিহাদের বিরোধিতা করে সে এটাকে বিচ্যুত হবে না কখনো অটল থাকবে পথে তার জীবন দিয়ে দেবে সে হল প্রকৃতপক্ষে মমিন এখানে কোন ধরনের বিচ্ছুতি আল্লাহর ভায়ানাহ তালার কাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে না সেই জিহাদ হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই জিহাদ তা হল ফরজ জিহাদের মাধ্যমে বাফিল নির্মূল করা হয় আর এর মাধ্যমে আল্লাহ দিনকে বিজয়ী করা হয় এক সাথে দুইটি কাদের সমাধান হয় একদিকে অপসরণ অন্যদিকে হকের প্রতিষ্ঠা করণ আর এই কাজটি হল জিহাদের মাধ্যমে এছাড়া অন্য কোনো উপায়ে হয় না এই জন্য আল্লাহ সুবাহ ইমানদাদেরকে বলছেন যে তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা ইমানের দাবি করলেই। আমি তোমাদেরকে ছেড়ে দেব আমি জেনে নেব না যে তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর প্রতি জিহাদ করলো আমি জেনে নেব না এর আগে তোমাদের ইমানের দাবিটা গ্রহণ করে নেব। আল্লাহ বলছেন এটা কক্ষো হবে না তোমরা যদি মনে করে থাকো তাহলে এটা তোমাদের মনে করাটা সম্পূর্ণ ভুল এই জিহাদ এমন একটা অপরিহার্য উপায় মানুষের ইমান যাচাই করার জন্য জিহাদের মাধ্যমে হয়ে যায়। প্রকৃত থেকে তাদেরকে আলাদা করা হয় দুর্বল মুমিনা সবল মুমিন থেকে আলাদা হয় কার ইমানটা কোন স্তরে ইমানের স্তরটা তখন নিরুপিত হয় এই জিহাদের মাধ্যমে এই জিহাদের মাধ্যমে ইমান ধর্ম কে আল্লাহান এবং তোমরা কি মনে করে নিয়েছো। যে আল্লাহ জেনে তোমাদেরকে ছেড়ে দেবেন ওই অবস্থায় তিনি এখনো জেনে নেবেন না যে তোমরা তোমাদের মধ্য থেকে কারা আল্লাহ আল্লাহ রাসুল এবং মুমিনদের ছাড়া অন্য কাউকে তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেনি এটা জেনে নেওয়ার আগেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে ইমানের দাবি গ্রহণ করে নেওয়া হবে এটা কি তোমরা মনে করে নিয়েছো এটা কখনো হবে না এখানে মুমিনদের সম্পর্ক কার সাথে থাকবে তার সম্পর্ক হল আল্লাহ আল্লাহ আল্লাহ রাসুল এবং মুমিনদের সাথে। অন্তরঙ্গ বন্ধু। মোমিনগন আল্লাহ প্রতি পরিপূর্ণ ইমান আল্লাহর দাঁত এবং সিফাতের প্রতি আল্লাহর সত্তা এবং গুণাবলীর নিরঙ্কুশাবে আল্লাহর সত্তা এবং গুণাবলীর কোন একটি অংশ কেউ অংশকেও অন্য কোন সৃষ্টির সামান্যতম অংশ দেবে না নিরঙ্কুশাবে ইমান আনবে প্রতি আর ইমান আনার পর সে আশা করবে আল্লাহর করবে আল্লাহর উপর আর ভয় করবে শুধু আল্লাহকে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না করবে উপর ভরসা করবে না করবে কারো কাছে আশাও করবে না তার সকল প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছেই ফিরিয়াদ করবে এবং এটা কি সে যথেষ্ট মনে করবে দ্বিতীয় রাসুলুল্লাহ সাল্ল আলহ্লামের প্রতি ইমান এর অর্থ এনে জীবনের সকল ক্ষেত্রে কোন ধরনের শর্ত আর করা ছাড়াই পরিপূর্ণভাবে আনুগত্য করে চলবে চলবে রাসুলুল্লাহ সাল্লু নিজে করেছেন বা আদেশ করেছেন বা সামনে করা হয়েছে তিনি তার অনুমোদন দিয়েছেন এর কোনো ব্যাপারে নিজের কোনো মত এখানে প্রয়োগ করবে না নিজস্ব কোন চিন্তা এখানে ছে প্রয়োগ করবে না তার কোন অধিকার নেই রাসুল বলেছেন বলেছেন অথবা রাসুল করেছেন অথবা রাসুল অনুমোদন দিয়েছেন এতটুকু নিশ্চিতভাবে জানার পরই সে অন্ধভাবে মেনে নেবে এখানে কোন আর প্রশ্ন করবে না কোনো যুক্তি কোনো কিছু দাঁড় করাবে না বন্ধভাবে মেনে নেবে তার বিবেকের বিরুদ্ধে যদি হয় তার চিন্তার বিপরীত যদি হয় সে বুঝবে আমার চিন্তা আমার বিবেক ভুল সন্তুষ্টির সাথে সেই গ্রহণ করবে এবং তার উপর অটল হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সে আনুগত্যের ভিত্তিতে সে মোমিনদের সাথে তার সাথে তার অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে সঙ্গী সাথী সুখে দুঃখে সর্বাবস্থায় মুমিনগনি মনের কথা যদি বলতে চায় মুমিনদের আলিহাস্লাম বলেছেন মুমিনগনি হলো একটি দেহের মতো দেহের কোনো একটি অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় সারা দেহ দেহ যেইভাবে কষ্ট অনুভব করে একজন মুমিন যদি আঘাত প্রাপ্ত হয় সমগ্র মুসলিম মুমিনগ এর দ্বারা কষ্ট অনুভব করে মুমিনদের পারস্পরিক সম্পর্কটা এমনই ভালোবাসার কিন্তু এই মুমিন ছাড়া ছাড়া আর কাউকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না কারো সাথে তারো কার কোনো আলোচনা করেছি। তারই আত্মীয়তার সম্পর্ক থাকবে না তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না ওয়ালিজা হলো এমন বন্ধু যে মনের গোপন কথাটাও জানে এমন বন্ধু যার কাছে নিজের একান্ত কথাগুলো বলা হয় সেই হল ওয়ালিজা আর এই অন্তরঙ্গ বন্ধু বলতে কোরআন ব্যবহার করা হয়েছে আর সেই কাপড়টা নিজের শরীরের সাথে লেগে থাকে অথবা তার পেটের সাথে লেগে থাকে সেটা হলো বেতানা বেতানা শাব্দিক অর্থনৈতিক যেমন আমরা যে শরীরের সাথে আট সাত গেঞ্জি অনেকে তো এটা শরীরের সাথে না এই ধরনেরই এইটা সাব্দিকত সে অন্তরঙ্গ বন্ধু যে এমন ভাবে নিজের সাথে এত ঘনিষ্ঠ ভাবে জড়িত যে সুখ দুঃখ সব কিছু তার সাথে শেয়ার করা হয় করা হয় বিভিন্ন বিষয়ে তার সাথে মতামত বিনিময় করা হয় পরামর্শ করা হয় খুবই আস্থা রেখে তার সাথে সকল গোপনীয় বিষয়গুলো অনেক অনেক নতুন মুমিন ছিলেন যারা ইমান আনার পরেও তার ঘনিষ্ঠতম মুশ্রিক আত্মীয়ের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করতে পারেননি এই কথাটা আল্লাহ এখানে জানিয়ে দিচ্ছেন যে তোমরা ইমান এনেছ এনেছো কিন্তু আল্লাহ আল্লাহ এখনো জেনে নেন নাই তোমাদের মধ্য থেকে কারা নিজের ষ্ঠতম আপন জন হিসেবে যারা আছে তারা মুমিন না হওয়ার পরেও তাদের সাথে সম্পর্ক রেখেছ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো নাই এটা আল্লাহ এখনো জেনে নেন নাই নাই আর জেনে নেওয়ার আগে তোমাদের ইমানের দাবিটা আল্লাহ গ্রহণ করে নেবেন এটা কখনো হবে না যদি কেউ তার নিজের এমন কারো সাথে সাথে সম্পর্ক গড়ে তুলে অথবা তার নিজের সে তাদের সাথেই ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছে আবার একদিকে মুমিনদের সাথেও সম্পর্ক রাখছে আর তার দুর্বল ইমানের কারণে সে এই মুমিনগণ কি করেন দের বিরুদ্ধে কিভাবে কি পরিকল্পনা তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে কখনো তাদের সাথে এই গল্পগুলো করে বলে দেয় এটা সবচেয়ে বড় বিপজ্জনক আল্লাহ এই জন্য গ্রহণ করার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমান হওয়ার জন্য এটাকে শর্ত হিসাবে আরোপ করে দিয়েছেন এর মাধ্যমে মুসলমানদের ক্ষতির আশঙ্কা প্রচুর এমন দুর্বল ইমানদাররা কিছু মুনাফিকরা যদি মুমিনদের ভিতরে থাকে দলভুক্ত থাকে তাহলে তার এই দুর্বলতার কারণে অথবা নেফাকের কারণে মুসলমানদের সাথে টাকার কারণে সে অনেক কিছু জানবে জানবে শক্তি সামর্থ্য পরিকল্পনা সবকিছু জানবে আর আর সে কাঁপের সাথে তার সম্পর্ক থাকার কারণে সে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তার অন্তরঙ্গ সম্পর্ক যেহেতু তার সাথে আছে কোথায় কোথায় কিছু বলে দেবে এত করে মুমিনদের কিছু গোপন বিষয় কাপেরদের হাতে চলে যাবে এটা সবচেয়ে বিপজ্জনক এই অবস্থা থেকে মুসলমানদেরকে মুজাহিদিনদেরকে হেফাজত করার জন্য আল্লাহ এই দুর্বল মুনাফিক এবং মমিনদের ব্যাপারে আল্লাহ এখানে সতর্ক করে দিয়েছেন যে তাদের গ্রহণ প্রথমত্য হওয়ার জন্য তোমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তাদের সাথে আর অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না এমন অবস্থাটা হয়েছিল অনেক ইমান এনেছিলেন একটা পরিবারে অত দশজন সদস্য আছে একজন ইমান আনলেন বাকি নমান আনে নাই নাই एकी एक ही गुस् हतो एक चिंता करते हैं क्षति तरह बेचा केंदा उठा बेसा चलाफेरागुल समस्या पड़े जाब कार तरह एक सम्पर्क क्यों क्यों रखत दुरबल इमान तरह যেমন হিজরতের পরেও বদর যুদ্ধের আগ পর্যন্ত যদি বলিষ্ঠত সহকারে সিদ্ধান্ত নিতেন হিজরত করা পারতেন না এমন ছিল না অন্যরা যেভাবে পারছেন তারাও পারতেন কিন্তু তাদের ইমানের দুর্বলতা ছিল এই হিজরতের এত বড় ঝুঁকি তারা নিতে পারেনি এই তাদের মধ্যেই তারা থেকে গিয়েছিল তাদের চলে গেলে এই দুনিয়ার এত আরাম বাড়ি ঘর পরিবার পরিজন আত্মীয় স্বজন এই ব্যবসা বাণিজ্য এই ঝুঁকিটা নিতে পারেননি রয়ে গিয়েছিলেন এরাও এর অন্তর্ভুক্ত ছিলেন কেউ কেউ তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন হসতে আবু যারা ওনার পিতা সেই মুশি সাথে বদরের যুদ্ধে শরিক হয়েছিলেন বদরের ময়দানে যখন আবু ওয়াদে যার্রার সাথে তার পিতার দেখা হল তার পিতা তখন তার মূর্তি গুরুর গান গাইতে থাকলো তার সামনে আবু ওইদাদ জার্রা তার পিতাকে বারবার বারণ করলেন তোমার মূর্তির প্রশংসা ছাড়ো কিন্তু তার বাবা তো কোন মূর্তির প্রশংসাই করতে থাকলেন এইভাবে পিতা পুত্রের মধ্যে একটু কথা কাটাকাটি কিছুক্ষণ চলল আর কথাকাটির পরই দুজনে পিতা পুত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল আবু ওয়দাদ নে জার্রা পিতাকে হত্যা করলেন এই বদরের ময়দানে নিজের পিতাকে হত্যা করেছিলেন সে আবু ওয়দাদ্রা সেখানে তিনি তার পিতাকে তার নিজের পিতা হওয়া সত্ত্বেও আপন হিসাবে গ্রহণ করেননি আল্লাহ ইমানদারদের ইমানকে পরীক্ষা করে নিয়েছেন এইভাবেই যে তার নিজের নিজের হলেও পিতা হওয়া সত্ত্বেও সে ইমানের বিরোধী হওয়ার কারণে মুশ্রিক হওয়ার কারণে তিনি নিজ হাতে নিজের পিতাকে হত্যা করে প্রমাণ দিলেন তার ইমানের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এটা অপরিহার্য যারা কাফির মুশ্রিকিনদেরকে চিনা জানার পরেও তাদের সাথে তার সুসম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক বজায় রেখে চলে প্রকৃতপক্ষে তার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় गान माल दिए माल दिए आल्लिह दल अल्लाह दीनर बिरोधी जरा आज काफे मुसरीब जरूरी जरा आल्ला दिन हिसाब से ग्रहण कर जीवन व्यवस्था हिसाब से ग्रहण करी জীবনের সব সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ ইসলামের হয়নি তাদের ইমানকে আল্লাহ পাশুবাহান গ্রহণ করবেন না পুরআন মজিদে আল্লাহান এমন ভাবে স্পষ্ট করে বর্ণনা করে দেওয়ার পর আমল করে নিজের পিতা হওয়া সত্ত্বেও তিনি নিজের অন্তরঙ্গ কোন বন্ধু নন আপন নন এমনকি নিজ হাতে নিজের পিতাকে হত্যা করে তিনি প্রমাণ করে দিলেন এটা হলো মুমিনদের জন্য একটা दिन विपरीत है शत्रु हिसाब से गण्य करते, करते इमान दाबीम आल्ला ग्रहण जो्यल्लाह दुश्मन के निजर दुश्मन हिसाब से गण्य करते दुश्मन के निजे दुश्मन हिसाब से गण्य करते আল্লাহ দিনের বিপরীত পথে যারা জীবনযাপন করে তাদেরকে দিনের শত্রু হিসাবে নিজের শত্রু হিসাবে গণ্য করতে হবে সেই হোক আল্লাহ খাবি তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছু সম্পর্কেই অবহিত আছেন তোমরা যা কিছু করো মনে করো না যে जानेना। जानेना। खाबीर खाबीर। हो गुपन रहस्य खबिर तुम्हारा जा प्रकाश्य भाव ना हलो आल्ला दुश्मन साथिन्ह करो बोटे কিন্তু গোপনে গোপনে সম্পর্ক ওরা কেউ চলছ মনে করো না যে কেউ তা আমার গোপনে সম্পর্ক এটা মনে করলে ভুল হবে কারণ আল্লাহ তোমাদের সেই গোপন সম্পর্কটা কি সেটাও তিনি জানেন তিনি তারা তো তাদের আমল সমূহকে বরবাদ করে ফেলেছে আর তারা হলো জাহান নামের চিরস্থায়ী অধিবাসী আল্লাহ এখানে আল্লাহর ঘর সমূহ যে মসজিদগুলো সেই মসজিদ কথা বলাচ্ছেন সেটা শুধু নয় বায়তুল্লা বহু ব্যবহৃত হয়েছে মসজিদের বহু বসান মাসাজিদিদ যে দুনিয়ার যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদই আল্লাহর ঘর আল্লাহর মসজিদ সেখানে আল্লাহকে শ্রদ্ধা করা হয় আল্লাহর এবাদতি করা হয় এই সকল মসজিদ গুলোর রক্ষণাবেক্ষণ কারা করবে এর নির্মাণ এর রক্ষণাবেক্ষণ এর হেফাজত এবং এর পুরোনো হক আদায় করা এর আবাদ করা এটা কারা করবে এটা মুসিকদের কাজ নয় এটা এই দায়িত্ব দেওয়া হয়নি মসজিদ যেটা মুরসিক এগুলো করতে পারবে না কেন না পারবে না যে তারা একোনো তারা নিজেদের প্রতি তারা কুফরির সাক্ষ্য দেখা তারা এখনো কুফরি ছাড়েনি শীত ছাড়ে নাই তারা ছেড়ে যেহেতু এই অবস্থায় তারা মসজিদ সমূহের দায়িত্ব পালন করবে মসজিদ আবাদ করবে তার রক্ষণাবেক্ষণ করবে মেরামত করবে নির্মাণ করবে এসব কাজ তারা করতে পারে না আল্লাহ এটা স্থায়ীবাদে এটা নিষিদ্ধ করে দিয়েছেন এখানে কথা হল যে যদি কোনো মুসিদ কাফের মসজিদ নির্মাণের জন্য কোনো বলছেন করে। তাদের তার সহযোগিতা নেওয়া যাবে না নেওয়া যাবে না আবার কেউ বলছেন যে তাদের সহযোগিতা নেওয়া যাবে ওই সত্তে যে এই সহযোগিতার পিছনে যদি তার অসৎ কোন উদ্দেশ্য না থাকে যে এই সহযোগিতার মাধ্যমে মুসলমানদেরকে তার প্রতি আকৃষ্ট করা মুসলমানদের মধ্যে তার একটা অবস্থান তৈরি করে নেওয়া অথবা মুসলমানদেরকে কোন সময় কোন ধরনের খুঁটা দেওয়া এই ধরনের কোনো মানসিকতা থেকে যদি দান করে তাহলে তার দান গ্রহণ করা যাবে না এ ছাড়া না এছাড়া যদি অন্যরা সাধারণভাবে যে দান করে এইভাবে যদি করে তাহলে তাহলে নেওয়া যাবে এটা অনেক মুস্তাহিদিনেখার কিতাবের মধ্যে স্বামীর মধ্যে ফটোয়া দেওয়া হয়েছে ফুটুয়ের কাজী খানের মধ্যে এই ফটোয়াটা আছে আর আল্লামা ইবনুল কাইম এর পক্ষেই দিয়েছেন হাফিজ ইবনুল বারো এ ফটোয়া দিয়েছেন যে এটা যাবে তবে যদি তাদের কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে নেওয়া যাবে না এই ব্যাপারে সকলেই একম কিন্তু তাদেরকে এই মসজিদ নির্মাণ করার মসজিদের রক্ষণাবেক্ষণ করার এর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার এর এবাবতকারীদের সহযোগিতা করার কোন ব্যবস্থাপনার সাথে জড়িত করা এটা কখনো যাবে না এটা সর্বসম্মতিক্রমেই তবে মসজিদ নির্মাণ করার সময় শ্রমিক নিয়োগ করতে সমস্যা নেই এটা কেউ আপত্তি করেননি শ্রমিক নিয়োগ করা যাবে শ্রমিক হিসাবে কাজ করতে পারবে তবে মসজিদের নেওয়ার মধ্যে যেমন মসজিদের মোতাবালি হওয়া কোন জিম্মারি নেওয়া এই ধরনের কোন কাজ কোন মসজিদকে দেওয়া যাবে না এটা করতে পারবে না আমরা আজকে দেখি আমাদের এদেশের মসজিদ সমূহের সমূহের মোতাবাল্লির দায়িত্ব আছে এদেশের সাফের মুসজিদরা খুব কম মসজিদই পাবেন যে মসজিদের মোতাবলের অধিকাংশের মোতাবলের আধিপত্য তার সকল তাগুতের কাফের কুফ্ফারদের মুসি কিনবেন একটা গ্রামের মসজিদও যদি হয় সেখানে দেখবেন গ্রামে যদি কোনো তাগুতের কোনো লিডার পাখে সমাজের কোন জালেম লোক যদি থাকে থাকে করার মতো এ ধরনের কোন জনের পাপিষ্ট দুরা ছাড় থাকে যে নামাজ করে না কিন্তু সে জুমাবারে একদিন আসবে জুমাবারে নামাজ পড়ার জন্য মসজিদে আসে মসজিদের পথটা পাওয়ার জন্য সে মসজিদ কমিটির সভাপতি হয় সেক্টাটারি হয় অধিকাংশ মসজিদে দেখবেন সমাজের কোন লোকগুলো মসজিদ কমিটির সভাপতি সেক্টাটারি হয় সব পাপিষ্ট দুরাছার অসক জালেম কাফের কা মসজিদে সরকারি একটা মসজিদ আছে বাংলাদেশে বায়তুল তাগুতের নিয়ন্ত্রিত একটা মসজিদ যেই মসজিদের প্রধান মসজিদ মসজিদ এটার সম্পূর্ণ দায়িত্ব হল কাঁফেররাফের বাইতুল মকার মসজিদের জিম্মাদারি কার পান করে সেই তাগুদ কুফ্ফাররা এটা করে এই মসজিদের এবং তারা এটাকে তাদের অন্যান্য প্রতিষ্ঠানে যেইভাবে চাকরি দেয় এইভাবে খতিব ইমানদেরকে সেখানে চাকরি দেয় আর তাদের বেতনটাও ओ डेक्ची पकैया देखने खान इनकाम सूदर दुकान इनकाम जमा तर मदे दुकान इनकाम जमा सरकार राजस्व इनकामाना सूदर दुकान मधर दुकान सब गो एक डेकची जमा और सहेब के इमाम सहेब के देा ওই ইমাম কতিফ সাহেব ওই বেশ মদের দাবি গতকালকের পেপারও ওই মসজিদের একজন ইমামের বক্তব্য দেখলাম পেপারের মধ্যে এসেছে বায়দুল কুমার মসজিদের এক ইমামের বক্তব্য এসেছে গতকালকেও এখানে ইমাম কিন্তু একজন না বেশ এটা সরকারি একটা অফিস হিসাবে এখানে সবগুলো মসজিদে একজন আর বাকি সময়ের জন্য এমনকি হয় কেন পুরা একটা স্টাফ আছে পুরো অফিস মেনটেন করা হয় মসজিদের জন্য আর এখান থেকে সরকারি বেতন সকলেই বুক করে চলছেন দেশের প্রধান মসজিদ এটা জাতীয় মসজিদ বলে বলা হয় আর এই মসজিদেরই সকল দায়িত্ব অথচ আল্লাহ করে দিয়েছেন কুফরির উপর প্রতিষ্ঠিত এর রক্ষণাবেক্ষণ এর কোন দায়িত্ব তারা নিতে পারবে না এটা তাদের জন্য নয় সেই কাফের মসজিদদের জন্য মসজিদ নয় কারণ আল্লাহ বলছেন কারণ তারা তাদের সকল ভালো আমল গুলোকে তারা বরবাদ করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে প্রতি তাদের ইমাম থাকার কারণে কারণে। তারা যত ভালো কাজ করে তারা নামাজ করে রোজারা কে এবাদতি করে বা জীভাবে দেখে অনেকে মনে করে তারা মুসলিম আল্লাহ বলছেন এই আবাদতি গুলোর কোন ধরনের স্বভাব এরা ভাবে না আল্লাহর কাছে তাদের এগুলা নাই সব বরবাদ হয়ে গেছে শুধুমাত্র তারা শির্ক এবং কুফরিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর একমাত্র গ্রহণ না করার কারণে তাগতের সাথে সম্পৃক্ত থাকার কারণে তাদের ওই নামাজ রোজা হজাত নিজেরাই নিজেরা বাতিল করে ফেলেছে এগুলা কিছুই তাদের সামল নামায় থাকবে না আর পরিণতিতে এরা চিরস্থায়ী ভাবে জাহান নামেরোদেবাসী হবে এই কাফের মুশ্রিকরা এরা মসজিদের দায়িত্ব পালন করার পরেও তারা জাহান নামে হবে চিরস্থায়ী অধিবাসী সেই হেতু এই মুস্রিকরা মসজিদের রসুল্লাহ তিয়ামতের আলামতের মধ্যে একটি কথা বলেছেন সেই জামানার মসজিদ হবে বড় বড় অট্টালিকা কারুকচিত সৌন্দর্যমন্ডিত তার ভিতর থাকবে হেদায়াত শূন্য মসজিদের হেদায়াত শূন্য ওই মসজিদ থেকে কোনো মানুষ হেদায়াত পাবে না মসজিদের মেম্বার থেকে তাওহীদের বাণী মানুষকে শুনানো হবে না দিনের হুকুমাহ কামগুলো সেখান থেকে প্রচার করা হবে না এটা কে আমতের আলামত বাক্তবে এখন মসজিদের মিম্বার থেকে শির্ক এবং বিদাতের দাবাত দেওয়া হয় কুফরির দাওয়াত দেওয়া হয় মসজিদের মিম্বার থেকে তাগুতের পক্ষে সেখানে প্রচার চালানো হয় কাফের কুফফারে তাদের মতাদর্শ ও তাদের চিন্তা দ্বারা তাদের সকল প্রকারের আইন কানুন বিধি বিধানগুলো ওই মসজিদের মিম্বার থেকে ইমাম নামের কিছু সংখ্যক গোলাম আছে থাকুতের তারা এটা প্রচার করে এখান থেকে এদেশের মসজিদ সমূহে সমূহে আর ইমাম যারা আছে ইমামতি নামের একটা গুলামীর চাকরিতে নিয়োজিত আছে মসজিদের ইমামগণ মসজিদে তারা নেতা কিন্তু আসলে নেতৃত্ব তারা করতে পারেন না বরং তারা গুলামি করেন মসজিদ কমিটি আল্লাহর গুলামি করেন না फतिब सहेब्बा दे मेम्बारे बस आगे कमिटी सभापति सेक्रेटर जुम्मा स्पेशल से तक इमाम सहेब फतिब सहेब तक देखें सेक्रेटारी कमिटी लोक दे के खुशी पर जाए করলেও এই সভাপতি সেক্রেটারিকে এমন একটা অভয় দেন তোমরা যত পাপ করো সমস্যা নাই তোমরা এই এতটুকু করলে নকল কিছু আবাদতের কথা বলে দেবে বা এই যে জুমাবারে আসলে পরে জুমা কত সব পাওয়া যায় এই বর্ণনা করে তাদেরকে এমন খুশি করে দেবে সর্বপ্রথমে হাজির হয়ে যায় এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত তার সকল গুণাগুল্ মাফ করে দেন এই হাদিসগুলো বলে তাদেরকে এমন ভাবে অবৈধ দিয়ে দেন নিশ্চিত মানে তারা যাতে পাঠ করতে পারে মনে করে যে এই চিন্তা করে তার ইমাম থাকে কুৎবা দেওয়ার সময় সেই গুলামির চাকরিটা ঠিক রাখার জন্য সে কুদবা দেয়া দেয় এই জন্য সে শির্ক এবং বিরাতের বিরুদ্ধে কথা বলে না কুফরির বিরুদ্ধে কথা বলে না আল্লাহ দুশ্মনদের বিরুদ্ধে কথা বলে না যারা আল্লাহর আইন অমান্য করে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর কোরআন এবং সুন্নার বিপরীত পথে জীবন যাপন করে তাদের বিরুদ্ধে কথা বলে না এই কথাটা বলেছেন হুদা এই মসজিদ হবে হেদায়াত শূন্য খুব সুন্দর অট্টালিকা হবে ঠিকই এখন দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর মসজিদ কত দামি দামি পাথর দিয়ে টাইস দিয়ে সাজানো হচ্ছে এসি দিয়ে রাখা হয়েছে মসজিদ যে কত আরামের জায়গা গুনগান করে আসলে সেটা এ বাদতির জন্য না এটা যে সুন্দর করে সাজাইয়া রাখছে এসি লাগাইয়া তাই এই জন্য তার খুব মজা লাগতেছে এই জন্য খুব রহমতের জায়গা এই জন্য এখানে গেলেই ঘুম লাগে আল্লাহর এবাদতি করবে তার ঘুম লাগে কেন আল্লাহ আর সেই এবাদতের মধ্যে সে জেগে থাকে এই জন্য তখন গুমের ওই ট্রান্তি তার দূর হয়ে যায় আর এরা এমন এবাদতি করে যে এবাদতিতে তাদের ঘুম লাগে এই মসজিদ এইভাবে যে এখন সুসজ্জিত করা হচ্ছে এগুলো কে আমতের আলামত আর মসজিদ সমূহ থেকে যেহেতু হেদাযেতের বাণী সুনানো হয় না এই হাদিসের অংশ বলছেন হবেন আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী তাদের থেকেই ফেতনার শুরু হবে আর সেই ফেতনা তাদের দিকেই প্রত্যাবর্তিত হবে বাস্তব আমরা এখন দেখতে পাচ্ছি আসমানের নিচে নিকৃষ্ট যারা কুফরির দাবার দাতা যারা কুফারদের পক্ষে তাগুতের পক্ষে অবস্থান নিয়ে তাদের দলভুক্ত হচ্ছেন আর তাদের পক্ষেই তারা ওয়াদ মুসিহত করছেন যেমন মসজিদে সর্বসাধারণের মাঝে সর্বত্র রাসুল্লা সালাম বলছেন যে এরাই হলো আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর সুয়ার যেই ধরনের প্রাণী মানুষের কাছে হেদায়তের বাণী পৌঁছায় না বরঞ্চ কুফরির দাওয়াত দাতা এরা যেন আল্লাহর গোড় মসজিদ আবাদ করবে আল্লাহর বান্দাদের জন্য নিরাপদ করে রাখবে কারা কিমান দার্গন মুসিকরা এটা করতে পারে না এই মসজিদকে আবাদ করা রক্ষণাবেক্ষণ করা এর অর্থ কি এর অর্থ হল এই মসজিদে যেন শুধু মাত্র আল্লাহর এবাদতি করা হয় আল্লাহর এবাদতির বিপরীত কোনো কর্ম এই মসজিদে কেউ যাতে করতে না পারে সেই ব্যবস্থা করা এই মসজিদ যদি পরিপূর্ণভাবে আল্লাহর এবাদতের জন্য নির্ধারিত হত আর মানুষ যদি আল্লাহর এবাদত পরিপূর্ণভাবে এখানে করতে পারত এবং জানতে পারত তাহলে বৃহৎ জীবনে সেগুলোর বাস্তবায়ন করার সুযোগ পেত আর যদি এগুলোর নিয়ন্ত্রণে মসজিদটা থাকে তাহলে এটা কখনো এখানে পরিপূর্ণভাবে আল্লাহর এবাদতই করা সম্ভব নয় মসজিদের যে উদ্দেশ্য যে মসজিদ হবে সারা দেশের মানুষের সকল মানুষের ফেন গোবিন্দ সেই মসজিদ কেন্দ্রিক তাদের জীবনযাপন হবে যদি এই মসজিদের দায়িত্ব মুসিদদের হাতে থাকে তাহলে মুসলমানরা সে আল্লাহ এবাদতিকে কেন্দ্র করে জীবন যাপন করতে পারবে না এই জন্য প্রথমেই এই দায়িত্বটি অপসারিত করা হয়েছে মিনাল মুহতাদিন শুধুমাত্র আল্লাহ রক্ষণাবেক্ষণ আবাদ করার দায়িত্ব পালন করবে শুধু তারাই যারা আল্লাহর প্রতি মানে এনেছে আখেরাতের প্রতি মানে এনেছে কায়েম করছে রাকাত আদায় করছে रा का भय करना आशा लुकर हेदायत पार्स मध्य गण्यल्ला कारा मस्जिदे रक्षणाबेक्षण कर मस्जिद दायित्व कारा पालन कर दे? মধ্যে আলোচনা করে যেটা শুধু মুখেমাত এইটুকু বললই হবে না আমি আল্লাহর প্রতি মানলাম এতটুকু বললই হবে না হবে না আল্লাহর প্রতি এমন ভাবে ইমানান্ত হবে সেই ইমান অন্তরে বদম হবে প্রকাশ্যভাবে এটা ঘোষণা করতে হবে আর সেই ঘোষণা এবং আল্লাহর রবিয়তের ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করতে হবে সেই নিরাপত্তা এবং বিশ্বাস নিয়ে বাস্তব জীবনকে সেইভাবে গড়ে তুলতে হবে শুধু মুখে ইমানের দাবি নয় যে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ভাবে ইমান আনবে ইমান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে এক নম্বর বৈশিষ্ট্য তার তারেটার দ্বিতীয় আখেরাত অবশ্যম্ভাবী আল্লাহ নির্দিষ্ট করে রেখে দিয়েছেন সেই আখেরাত যে আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন এটা নির্দিষ্ট একটা দিনে সংগঠিত হবেই সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এই জীবনই শেষ জীবন নয়। এখান থেকে আমরা শুধু পরিবর্তন করবো জীবনের এখানে মৃত্যু বলতে নিঃশেষ হয়ে যাওয়া নয় স্থানান্তরিত হওয়া এটা হলো ইন্তেরকাল সেই ইন্তেরকালটা হলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া নিশ্চিন্ন হয়ে যাওয়া নয় এবং সকলকে আল্লাহ একত্রিত করবেন নির্দিষ্ট একটা দিনে যেদিন এই জুনিয়ার জীবনের সকল আমলের হিসাব নিকাশ হবে সেদিন আল্লাহ আল্লাহান হবেন একমাত্র বিচারক তার সামনে সকলেই হাজির হতে হবে সেই বিচারের জন্য আসামির কাক গড়ায় সকলকেই সেদিন দাঁড়াতে হবে এই একদিন বিশ্বাস যে রাখবে ক্ষণের দায়িত্ব যারা পালন করতে পারবে যোগ্যতা রাখে তৃতীয় বৈশিষ্ট্য করবে সালাদ ব্যক্তিগত ভাবে যে অবস্থাটা সেটা হল সেটা হল পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করা অর্জন করা সালাতের জন্য পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে সকল প্রকারের শিরক বেদাতি আঁকিতা থেকে পুরনোভাবে মুক্ত হয়। পবিত্র পোশাক পরিধান করে নির্দিষ্ট সময়ে যেই সালাতের সময় যখন হয় সেই নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা তার সকল নিয়ম কানুনগুলোকে পরিপূর্ণ তা সহকারে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত তার সালাত আদায়ের যে পদ্ধতি রাসুল উল্লাহ সাল আলহাস্লাম শিখিয়ে গেছেন সেই পদ্ধতিতে পরিপূর্ণভাবে সালাত আদায় করা তার মধ্যে কোন প্রকারের ত্রুটি বিচ্যুতি না করা এজন্য করা সালাত কায়েম। আর সামষ্টিকভাবে সালাব কায়েম হল সকল মুমিন মুমিনা যেন তার প্রতি অক্ষের সালাব निर्देश अनुजी जता नियमे आदाय करतेवस्था जरूर सलाब फरत साल आदाय तर पर ना तर शि प्रयोग साल आदायर परेश तैरी सलाप आदाय करते जी क्यों अनीहाकाश करे पर शि प्रयोग के, कर। के बाध्य करा এর যদি না হয় তাকে শাস্তি দিয়ে প্রয়োজনে তাকে হত্যা করা হত্যা করা এইভাবে এই যে সে নিজে পূর্ণ সালাত আদায়কারী হবে আর সাথে সাথে অন্যদের জন্য সেই ছালাতের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে ছালাতের বিপরীত কোনো কর্মকাণ্ড এখানে বরদাদ সে করবে না চতুর্থ হল জাকাত আদায় করা মসজিদের দায়িত্ব পালন যে করবে জাকাত আদায় করা যদি তার জাকাত দেওয়ার মতো তার সম্পদ থাকে তাহলে সে জাকাত আদায় করবে যদি তার সম্পদ না থাকে ওই এলাকায় যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে যাকাত আদায় করার সে দায়িত্ব পালন করা এই চারটি কাজ করার পর পঞ্চম যে তার বৈশিষ্ট্য সেটা হল বললাম ইয়াকশা ইল্লাহ সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না অর্থাৎ সে মসজিদটাকে হবে এমন ভাবে তৈরি করবে রক্ষণাবেক্ষণ করবে যেন সেখানে আল্লাহ আল্লাহের বিপরীত আর কোন কর্মকাণ্ড পরিচালিত না হয় আল্লাহ ছাড়া আর কারো এবাদতি যাতে এখানে না হয় এখন মসজিদ যেভাবে মসজিদ কমিটির এবাদতি করা হয় এই এবাদতির জন্য নির্মূল করে দেওয়া হয় সেই মসজিদ দায়িত্ব পালন করার জন্য তাকে এমন নির্বিক সাহসী হওয়া দরকার যে এই পথে বাধার সৃষ্টি করবে যে তার বিরুদ্ধে প্রয়োজনে সে যুদ্ধ করছেও দিদা করবে না এটাকে যে আল্লাহর গড় এই মসজিদে শুধুমাত্র আল্লাহরই দাসত্ব করতে আবাদতি করতে প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সে দ্বিদা করবে না সংকোচ করবে না কাপুরুষা দেখাবে না সেখানে শুধু ভয় করবে আল্লাহকে আর কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে তারাই শুধুমাত্র এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে আল্লাহ পাক সুবহান তাহলে একবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মিনাল করা যায়। শাব্দিক অর্থ হলেও কোরআন মজিদে আল্লাহর পক্ষ থেকে যখন আঠা ব্যবহার করা হয় এটা অর্থ করে। এটা নিশ্চিত করার জন্য এই শব্দটি ব্যবহৃত হয় যে আল্লাহ বলছেন যে এই পাঁচটি গুণের বৈশিষ্ট্য বাড়ীরা এই মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে আর এই লোকেরাই প্রকৃত পক্ষে এরাই গুমরাহি থেকে মুক্ত সকল প্রকারের গুমরাহি থেকে মুক্ত এবং এরা আসলেই আল্লাহ আলা যেই পথ প্রদর্শন করেছেন সেই পথের উপরে पूर्व हेदायतुसारा ही दलभुक्त गुण बैशिष्ट्य जर मध्य आबादे तौफिक दान कर मजिद সহিভাবে উপলব্ধি করে বুঝে শুনে আমল করতে পারি এবং এর উপর অথল থাকতে পারি আমি